আসসালামু আলাইকুম ওরকহামিল্লা রবিহ ওন ওদিন প্রিয় দর্শক বৃন্দ নিয়মিতভাবে আমরা ধারাবাহিক কিতাবিদ এরদার শুরু করেছি আমরা আজকে কিতাব উত্তিদ এর চতুর্থ দর্শ শুরু করতে যাচ্ছি কিতাব উত্তিদ এর তৃতীয় দর্শে লেখক রহেমা হল্লাহ তিনি সর্বপ্রথমেই কিতাব শুরু করতে গিয়ে তাওহিদ এর গুরুত্ব তাৎপর্য ফুটিয়ে তোলার লক্ষ্যে তিনি বেশ কিছু আয়াত নিয়ে এসেছিলেন আমরা তৃতীয় দর্শে সে আয়াতগুলি শুনেছি লেখক রহেমা হল্লাহ তিনি قرآن کریمر آیا گل بننا کرارے صحیح بخاری مسلم حدیث যে حادث অত্যন্ত গুরুত্বপূর্ণ যে جی থেকে گلے এর গুরুত্ব تاپر ফুটে اٹھ سے হাদিসেই حد مدد মধ্যে একটি پرسد صحابی معاد بین جبال رد اللہ حو تین برننا کرتے করছেন। যে اللہ رسول صلی اللہ علیہ وسلام সাথে। একই সাথে এক গাধার উপর তার পিছনে আমি আরোহন করেছিলাম আল্লাহর কি হক রয়েছে আল্লাহর কি অধিকার রয়েছে আল্লাহ বান্দার কাছ থেকে কি আশা করেন কি চান্লাহ আল্লাহ রবুল আলমিনের উপর বান্দার কি হক রয়েছে তিনি বললেন ফকুল আমি বললাম যে আল্লাহ এবং তারপরে তিনি বর্ণনা করে দিচ্ছেন অন্ন বর্ণনায় এসেছে সহিবু খারির রাসুল সাল আলী হোসালাম আবার একটু পরে আবার জিজ্ঞাসা করলেন আচা জিরি মাহকুল তুমি কি জানো আন্দার উপর কি অধিকার রয়েছে আল্লাহ এবং অনুরূপ ভাবে আল্লাহ তিনি বললেন আল্লাহ এবং আল্লাহর উপর বান্দার কি হক রয়েছে মহাদে জবাব দিলেন আল্লাহ আলাম আল্লাহ এবং তার রাসুলই অধিক ভালো জানেন আল্লাহ রসুল সাল্লাম বার বার প্রশ্ন করে দৃষ্টি আকর্ষণ করলেন মহাদ গুরুত্ব তার কাছ থেকে নিলেন নেওয়ার পরেই মহাদ এর জবাব আল্লাহ রসুল সাল্লাম তিনি নিজে বলে দিচ্ছেন তিনি বলছেন যে হক বান্দার উপর আল্লাহর যে হক সেই হক সাথে কাউকে শরিক করবে না প্রিয় বন্ধুরা আসুন যদি আমরা এ হাদিসটি একটু উপলব্ধি করি একটু অনুধাবন করি তাহলে আমাদের কাছে স্পষ্ট হয়ে যায় আমাদের যিনি স্রষ্টা আমাদের যিনি খালেক যিনি আমাদের খালিক যিনি আমাদের রাজেক যিনি আমাদের জীবন ও মরণ সবকিছুর মালিক আমরা তার সাথে অন্য কোনোককে অন্য কোন সৃষ্টিজীবকে আর বান্দা যখন আল্লাহ সুবাহর এ হক আদায় করবে এখন বান্দার হক আল্লাহ সুবাহর কাছে কি রয়েছে তিনি বললেন যে আল্লাহ সুবাহর সাথে কোন শরিক করবে না আল্লাহ সুবাহানুবাহান এবাদত করবে আল্লাহ সুবাহানা তাল্লাহর সাথে কোন রকমের শরিক করবে না যার ফলে আল্লাহ সুবাহ বান্দাকে কোন রকমের শাস্তি দিবেন না সব শাস্তি থেকে মুক্ত করে তাকে শুধু শান্তি পরকালে যান না অবশ্যই এজন্য আল্লাহ আব্বুলি আলামিন বান্দাকে শাস্তি দিবেন এতে কোন সন্দেহ নাই পীর বন্ধুরা এ হাদিস আমাদেরকে স্পষ্ট করে দিচ্ছে আমি যদি আল্লাহ সুবাহর হক আদায় করতে চাই আদায় করতে চাই নয় বরং আমার উপর সবচেয়ে বড় ফরাজ হলো আল্লাহ সুবাহা যিনি আমার রব যিনি আমার মালিক যিনি আমার সবকিছুর মালিক তার হক তার অধিকার আমাকে আদায় করে দিতে হবে আর সেটি হলো একমাত্র তাঁর জন্যেই যাবতীয় আবাদত সম্পাদন করা এবং তার সাথে অন্য কাউকে শরিক না করার মাধ্যমে এরই নাম হলো মূলত তাওহিদ এটাকেই মূলত তাওহিদ বলা হয় আসুন লেখক রাহেমাহুল্লা তিনি শুরুতেই অন্য অধ্যায় শুরু না করার পূর্বেই তিনি ভূমিকা স্বরূপ তিনি তার কিতাবে কিতাবত্তা হইদে এই কয়েকটি আয়াত নিয়ে এসেছেন এবং এ হাদিসটি নিয়ে এসেছেন নিয়ে তিনি বুঝাতে চাচ্ছেন যে আসলে সর্বপ্রথম যেটি দায়িত্ব সেটি হলো আল্লাহ যেমন সোরাশ নম্বর আয়ত্ত আল্লাহ আলমিন বলছেন তুমি জেনে নাও তুমি জ্ঞান অর্জন করো শিক্ষা লাভ করো কোন হবে। শুধু তার জন্যই সম্পাদন করতে হবে এই নির্দেশ আল্লাহ রবাহিনিমে দিয়েছেন তাই মানুষের জীবনে সর্বপ্রথম যে বিষয়ে শিক্ষা নিতে হবে সেটি হলো আল্লাহ সুবাহ তৌহিদ সম্পর্কে তার ওয়াহদানিয়াত সম্পর্কে তার একত্রতা সম্পর্কে তার একত্রবাদ সম্পর্কে সেটি তার রুবিয়াতের ক্ষেত্রে প্রতিপালনের ক্ষেত্রে হবে এবং অলুহিয়াতের ক্ষেত্রে তার এবাদতের ক্ষেত্রে হবে এবং সেটি তার আসবা ও সিফাত मानुष के भलो भाव शिक्षा लाभ करते भलो भावते भलो भाव बुझतेपंथी जो विषय तौहिद विध्वंसी जीट विषय से तौहिद विध्वसी विषय शेर से शे शे शेर शे थे मानुष के बरत थे লেখক রাহমা উল্লাহ এভাবেই তিনি তার কিতাবের অবতারণা শুরু করছেন কিতাবে ও সন্নার আলোকে এর এর পরিচয় বিষয়টি তুলে ধরার চেষ্টা করেছেন। এরপর যে আয়াতগুলি তিনি প্রথম নিয়ে এসেছেন সে আয়াতগুলি এবং হাদিস এগুলি থেকে বেশ কিছু তিনি শিক্ষা বর্ণনা করেছেন সেই শিক্ষাগুলি যেমন প্রথমেই শিক্ষা এসেছে তিনি বলছেন যে আল উল আসা ইল যে এই অধ্যায়ের মধ্যে অনেকগুলি শিখুনি বিষয় রয়েছে الأولى الحكمة في خلق الجن والإنس براثمتي هلو الحكمة في خلق الجن والإنس منوش ابن جن كي الله رب العالمين كي ودش سشتی كور لين تامرا اي ودهي جانلام تامرا اي ودهي قرآن رألوك جانلام الله رب العالمين شتن اي جي جيك وشنا ديچن وما خلقت الجن والإنس إلا ليعبدون الله سبحانه وتعالى اي جين ابن انسان كي سشتی كورو چن شد مطر تارع باد ترجنوه আর তার এবাদতের মানেই হলো যেমন বর্ণনা করেছেন কোরআনের আয়াত হাদিসের আলোকে আসুন আমরা একটু ছোট্ট বিরতির পরেই সেই শিক্ষাগুলি আবার একটু জেনে নেব সেগুলি ভালোভাবে বোঝার চেষ্টা করব এ পর্যায়ে আমরা একটু বিরতি গ্রহণ করতে চাচ্ছি আশা করি আপনারা মনোযোগ সহকারী দর্শ শুনছেন বসে থাকবেন এবং পরবর্তী আমরা ধারাবাহিক ভাবে চালাবো আসসালাম আলাইকুম আমি মোহাম্মদ বাদরুদ্দান আদমী আমার পক্ষ থেকে এবং মহাবিশ্বের মহাবিশ্বয় মহাগ্রন্থ আল কোরআন দিয়ে আমাদের হেদায়েতের ব্যবস্থা করেছে। কোরআন উইল রিমেইন এস দা মোস্ট মডার্ন বুক এভার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 আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহাতীয় দর্শক বৃন্দু আশা করি আপনারা ধৈর্যের সাথে বসে আছেন কিতাবুত্তৌহিদ এর গুরুত্বপূর্ণ দর্শ শোনার জন্য আল্লাহ রাবুল আলমিন আমাদেরকে কিতাব উ তৌহিদ এর দর্শগুলি ভালোভাবে বুজার উপলব্ধি করার এবং শোনার তৌফিক দান করুন এর মাধ্যমে যেন আমরা সঠিক পথে প্রতিষ্ঠিত হতে পারি আল্লাহর তাওহীদ ও হেদানিয়াদকে ভালোভাবে জানতে পারি বুঝতে পারি এবং তাও হৃদ জঘন্যতম অপরাধ থেকে যেন আমরা বেঁচে থাকতে পারি আল্লাহ আমাদের সব সবাইকে তিনি আয়াত ও করলোকে প্রথমে শুরু করেছেন তার আলোচনা এরপরে তিনি বেশ কতগুলি শিক্ষা নিয়ে এসেছেন সেই শিক্ষাগুলি আমরা শিখছিলাম বা শিক্ষাগুলি আমরা শুনছিলাম প্রথম শিক্ষা আমরা শুনেছি তাহলে আল্লাহ জিন এবং ইনসানকে কেন সৃষ্টি করলেন সৃষ্টির কি আমরা জেনেছি আলোকে সৃষ্টির পিছনে রহস্য হলো এটি যে জিন এবং ইনসান শুধু আল্লাহ সুবাহ তারাই এবাদত করবে অন্য কারো এবাদত করবে না তাকে ছাড়া অন্য কারো কাছে মাথা নত করবে না তাকে ছাড়া অন্য কারো কাছে সেজদা দেবে না যত রকমের আবাদতের বিষয়গুলি রয়েছে সবগুলি শুধু আল্লাহ সুবাহ সম্পাদন করবে উদ্দেশ্য এখানে মূলত সেটার উদ্দেশ্যই বা নামেই হলো এবাদত দ্বারা উদ্দেশ্য হলো তাওহিদ কারণ শুধু আল্লাহ রব আলমিনকে স্রষ্টা হিসেবে স্বীকৃতি দেওয়া এটা আবাদত নয় প্রকৃতপক্ষে আবাদত হলো আল্লাহ জন্যই আমার আবাদত গুলি সম্পাদন করা কারণ আমরা জেনেছি মুশ্রিকদের অবস্থা এমন ছিল তাদেরকে যখন জিজ্ঞাসা করা হতো যে আসমান এবং জমিন সমূহের স্রষ্টা কে এসব কিছুর মালিক কে সৈয়াক আলিল্লাহ षाटी बदले तुम्हारा अल्लाह सुबहानत करो एगुलिर सेजदा दियो ना सेजदा दाओ तुम्हारा आल्हर जन एगुलिर तुम्हरा कुरबानी करो ना कुरबानी करो तुम्हारे এগুলির কাছে তোমরা কোন নজর মানত করো না নজর মানত করে শুধু একমাত্র আল্লাহ জন্য যখন এটা বলা হতো তখনই তারা রাসুল সাল আলী হুসাল্লাম এর সাথে বিরোধিতায় এর সাথে দ্বন্দ্বে তখনই তারা লিপ্ত হলো নাহলে এর পূর্বে তারা ঠিক ভালোভাবে স্বীকৃতি দিত যে আল্লাহ সবকিছুর স্রষ্টা আল্লাহ সবকিছুর মালিক কিন্তু যখন অবাদত শত্রুতা তাদের বিদ্বেষ ভাব তাদের সৃষ্টি হয়ে গেলো একটি কারণ সেটি হলো আল্লাহ রবী আলমিনকে খালেক হিসাবে স্বীকৃতি দেওয়া নয় সেটি হল আল্লাহ সুবাহর জন্যই শুধু যাবতীয় আবাদত সম্পাদন করা এই বিষয়টি অতএব আমাদের বুঝে আসছে যে প্রকৃত পক্ষে তাহিদ দ্বারা উদ্দেশ্য এখানে আল্লাহ সুবাহ করাছি যেটা যে যে ব্যক্তির মাঝে এ তৌহিদ পাওয়া যাবে না আসলে সে প্রকৃত পক্ষে আল্লাহ সুবাহত করছে না যেমন মুশ্রিকরা তারা যখন তাওহিদের পর ছিল না আল্লাহ রাসুল সাল্লাম তাদেরকে বললেন যে কোরআনের তো সেভাবে আবাদত করো না যদিও মুশ্রিকেরা আল্লাহকে স্রেষ্ঠ হিসেবে স্বীকৃতি দেয় আল্লাহকে রব হিসাবে স্বীকৃতি দেয় কিন্তু আসলেই তারা আল্লাহ রাবুল্লাহ আলমিনের যেভাবে আবাদত করা দরকার নবী মুহাম্মদ সাল আলহিসাল্লাম যেভাবে আবাদত করেছেন যেভাবে আবাদত করা দরকার সেভাবে তারা আবাদত করে নাই যার কারণে আল্লাহ করি। তোমরা তো আসলে সেভাবে আবাদত করো না অর্থাৎ যে ব্যক্তি যতই এবাদত করুক না কেন তার মাঝে যদি এটাও হেদ পাওয়া না যায় তাহলে জেনে নিতে হবে আসলে তার এবাদত সঠিক হচ্ছে না তার আবাদতের মাঝে অবশ্যই গলত তার এবাদত গুলি বাতিল আল্লাহ রাবুলি আলমিন যত রাসুলগণকে যুগে যুগে প্রেরণ করেছেন সেই রাসুলদের প্রেরণের পিছনে উদ্দেশ্য ছিল একটাই মানুষ যখন তাউহিদকে ভুলে গিয়ে সের লিপ্ত হয়েছে এ মানুষদেরকে আবার তা দিকে ফিরে নিয়ে আসা আবার মানুষদের পথে ছিল সকল রাসুলদের উদ্দেশ্য আল্লাহ করেছেন আল্লাহ আলমিন যেটা বলছেন আমি প্রতিটি উম্মের কাছে রাসুল প্রেরণ করেছি এ লক্ষ্যেই যে তারা কি করবে মানুষদেরকে আহ্বান জানাবে তাদের কাউমকে একমাত্র আল্লাহ এবং কে প্রেরণ করার মূল উদ্দেশ্য তা আমরা এই থেকে জানতে পারছি অনুর ভাবে আরো যে বিষয়ে পেলাম আমরা সেটি হলো আন্নদিন ওয়াহিদুন সর্বশেষ রাসুল মোহাম্মদ সাল্লি হুসাল্লাম তিনি যেই তৌহিদের দাওয়াত দিচ্ছেন এটি শুধু তিনি নয় বরং শুরু থেকে আদম আলি সালাতাম থেকে সর্বপ্রথম নবী আদম এবং সর্বশেষ নবী মোহাম্মদ সাল আলী হোসালাম অন্যভাবে সর্বপ্রথম রাসুল নৌ আলিহিস্লাম সর্বশেষ রাসুল মোহাম্মদ সালাহ আলী হোসাল্লাম সকলের মাঝে যে একটি বন্ধন সে বন্ধন হলো তাদের সকলের দিন ছিল এক সেটি হলো তৌহিদের দিন তাহলে তাহিদের উপর প্রতিষ্ঠিত তাহিদের উপর পরিচালিত হওয়ারই আহ্বান এবং আলা সেটি হচ্ছে কখনো পূর্ণ হতে পারে না যতক্ষণ না তাওহিদ পরিপন্থী বিষয়গুলিকে অস্বীকার করা হবে এই জন্য আল্লাহ রা আলীন ছাপান যে ব্যক্তি এ তাগুতকে কে অস্বীকার করবে অর্থাৎ আল্লাহ সুবাহ বিরোধী বিষয়গুলিকে যে অস্বীকার করবে এগুলিকে আল্লাহ সুবাহর প্রতি ইমান আনবে সেই জন্য সঠিক মজবুত হাতল সেই জন্য ধারণ করতে পেরেছে অর্থাৎ সঠিক পথে আল্লাহ আস্থাশীল হলেই হবে না বরং আল্লাহ রাবুল্লাহ আলমিন এর তৌহ পরিপন্থী যে বিষয়গুলি সেগুলিকে আমাদের অবশ্যই বর্জন করতে হবে সেগুলিকে আমাদের অবশ্যই প্রত্যাখ্যান করতে হবে সেগুলিকে আমাদের অবশ্যই অস্বীকার করতে হবে অনুরব ভাবে আরো যে সমস্ত বিষয়গুলি রয়েছে আরো সেগুলির মধ্যে যেমন এখানে আরো সিখনীয় বিষয় পাওয়া যাচ্ছে যে আব্দুল্লা সৌদ রহু তিনি বলেছিলেন যে আল্লাহ রসুল সাল আলী হোসাল্লামের সর্বশেষ তার যে ওসিয়তের পর তাকে এটা তার বিদায় ঘটেছে সেই ওসিয়তটি হলে এই ছিল যে তিনি বলছেন কুলতাল আল্লাহ রসুল সাল্লাহ আলী হোসাল্লাম थम विषय तुश्रिकु सोमरा साथ ही शरिक करबे अंशी स्थापन काबेना सकल दिक्कत উলুহিয়াতের দিকে এবং আসমা ওফাত সেদিক থেকে সব দিক থেকে তোমরা আল্লাহ কোন স্থাপন করবে না এটি ছিল আল্লাহ উপদেশ যে উপদেশ রেখেই তিনি থেকে বিদায় নিয়েছেন অনবভাবে এই অধ্যায় থেকে আমরা আরো জানলাম যে মানুষের যিনি আল্লাহ সুবাহ আমাদেরকে সৃষ্টি করেছেন আমাদের কাছে তাহলে তার কি হক রয়েছে কি অধিকার রয়েছে আমরা জানতে পারলাম যে আমাদের কাছে আল্লাহ সুবাহর হক তার অধিকার হলে যে আমরা আল্লাহ সুবাহ করব এবং তার সাথে আমরাও জানতে পারলাম আরো জানলাম এই অধ্যায় থেকে যে মানুষ যখন আল্লাহ সুবাহর এ হক কে আদায় করবে সঠিক অর্থাৎ আল্লাহ সুবাহর শির মুক্ত হয়ে তার তৌহিদের উপর থেকে তার আবাদত করবে মানুষের কি হক রয়েছে আল্লাহর কি অধিকার রয়েছে আল্লাহর কাছে সেটা আমরা জানলাম সেটা হচ্ছে আল্লাহ রবী আলমিন যারা আল্লাহ রব আলমিনের সাথে অন্য কাউকে শরিক না করে শুধু তার আবাদত করবে তাহিদের উপর থেকে আল্লাহ রবুল্লাহ আলমিন তাদেরকে কখনো কোনো শাস্তি দিবেন না অর্থাৎ যে ব্যক্তি ইসলামের বিধানগুলি মেনে চলে এবং তাহিদের উপর প্রতিষ্ঠিত থাকতে পারবে কখনো সে কখনো শেরকের মধ্যে লিপ্ত হয়নি আল্লাহ সব তাকে কোন রকমের শাস্তি দিবেন না বা আখেরাতে আজাব দিবেন না এটাই আমরা জানলাম আরো এ অধ্যায়ে কতগুলি বিষয়ে আমরা জানছি যেমন প্রসিদ্ধ সাহাবি আহ মোয়াজ বিন জবাল রাহ আনহু তিনি রাসুল সাল আলহিহাল্লামের খুব নৈকট্য অর্জন করার সুযোগ লাভ করেছিলেন যার কারণে আল্লাহ রাসুল সালসাল্লাম অনেক সময় তাকে একই বাহনে গাধার উপর আরোহণ করে তিনি চলছেন অনেক আমরা জানছি এ অধ্যায় থেকে আল্লাহ রসুল সাল্লাম এর বিনয় ও নম্র ভাব আল্লাহ রসুল সাল্লাহ আলী সাল্লাম কখনো তিনি দাম্পিক প্রকৃতির ছিলেন না তার মাঝে বিন্দুমাত্র অহংকার বা গর্ববোধ হত না তিনি সব সময় খুব সরল প্রকৃতির ছিলেন বরং অনেক সময় আল্লাহ রসুল সাল্লাহ আলী হোসাল্লাম তিনি বলতেন্লাম তিনি শুধু একজন মুসলিম সাম্রাজ্যের তিনি প্রধান নন নেতা নন বরং যত রাসুল এবং আহ নবী ও রাসুল এসেছেন সকল নবী ও রাসুলদের তিনি হলেন সর্বশ্রেষ্ঠ বরং অন্য একাদেশেও এসেছে আল্লাহ রসুল সাল্লাহ আলী হুসাল্লাম বলছেন যে আমি সকল নবীরদের শ্রেষ্ঠ ওয়ালা ফখর আলী এতদে সত্য আমার এটা কোনো গর্বের বিষয় নয় আমার এটা কোনো অহংকারের বিষয় নয় আমার এটা কোনো বরত্বের বিষয় আমি মনে করি না কারণ এসব হলো আল্লাহ সুবহান হতাল্লাহর পক্ষ থেকে মর্যাদা দেওয়া আবার তিনি ইচ্ছা করলে আল্লাহ সুবহান হতলা একজন মানুষকে সম্মানিত করতে পারেন আবার একজন মানুষের সম্মানকে তিনি নিয়েও দিতে পারেন তাই আল্লাহ রসুল সাল্লাহ আলিহাল্লাম छोट प्राणी गशील ठीक एम ही भाविसे अध्याय आयात गुली थे एकमात्र आल्लाबाद करब তার এই তাউদের উপর প্রতিষ্ঠিত থাকব এবং শের থেকে আমরা বিরত থাকব আসুন আমরা যেন সকলেই তাউহিদের উপর প্রতিষ্ঠিত হতে পারি শের থেকে বিরত থাকতে পারি আল্লাহ সুবাহ আমাদের সবাইকে তৌফিক দান করুন আজকের এ দর্শ আমরা এখানে শেষ করতে যাচ্ছি আসসালামু আলাইকুম আরহাম